বিশে যে প্রান্তে যেসব দর্শক শ্রোতা অবস্থান করছেন এবং দূরদর্শনের মাধ্যমে আমাদের আয়োজন উপলব্ধি করার জন্য সমবেত হয়েছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আল্লাহ সুবহায়ন আহতার আউসাপ সমূহ নিয়ে আলোচনা কল্পে আপনাদের সামনে তার আকৃতি আছে কি না এ মর্মে অনেকগুলো পর্ব উপহার দিয়েছি। এটা তাওহিদের একটি প্রকার তাওহিদে আসমা ওয়াসেফাত আমরা আজকে যে পর্বটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি তা হচ্ছে তাওহিদে রুবু বিয়াদ তাহিদে রুবু বিয়াদ তৌহিদে উলুহিয়াত এবং তাওহিদে আসমা ওয়াসেফাত একত্ববাদের এই তিনটি ধারা আমরা সম্যকভাবে উপলব্ধি না করতে পারলে আমরা ঠিক ইসলামের উপরে সুদৃঢ় অবস্থানে যেতে পারবো না তাই আসুন আজকে আমাদের আলোচক মণ্ডলীর কাছ থেকে আমরা জানতে চাইবো তাহিদে রুবুবিয়ার কাকে বলে আজকের এই মনজ্ঞ আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি এসেছেন শয়েখ মুজফরবিন মহসেন সমনীত দর্শক শ্রোতা অর্থাৎ একত্ববাদ যা ইমান এবং ইসলামের মূল ভিত্তি এর সম্পর্কে সঠিক ধারণা বিশ্বাস না থাকলে जी शेख दर्शक उद्देश्य बोल अत्यंत गुरुतपूर्ण विषय आलोचना शुरू होल्लाकोतला संश्लिष्ट ज्ञान अर्जन करते जा ইসলামের ভিতরে তথা সারা বিশ্বের ভিতরে যত প্রকার বিদ্যা আছে তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যা সবচেয়ে দামি মূল্যবান বিদ্যা হচ্ছে আল্লাহ সংশ্লিষ্ট বিদ্যা বা জ্ঞান এবং আল্লাহ তবরকতাল সংশ্লিষ্ট যে জ্ঞান তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে তার একত্বের জ্ঞান আল্লাহ কিন্তু তার একত্বের ঘোষণা শোনার জন্য এই মাখলুক সৃষ্টি করেছে তাই তো সুরা আজ আল্লাহ বলছেন জিন্না আবুদুন আমি জৈন ইনসান সৃষ্টি করেছি শুধুমাত্র আমার আবাদতের জন্য তাফ সির কারকগণ বলেছেন ইল্লা আবুদুনের অর্থ হল ইল্লা আলি আমার তৌহিদ কায়েম বাস্তবায়নের জন্য তো ইয়াবুদিনের তফসির তৌহিদ দিয়ে করার যুক্তি হলো এখানে যে এবাদতেরও জন্ম হয়েছে তৌহিদ কায়েম করার জন্য অবশ্য আপনি তৌহিদ কি দিয়ে বাস্তবায়ন করবেন সেই ক্ষেত্রে আল্লাহ তরকতলা এবাদত দিয়েছেন তৌহিদ বাস্তবায়নের জন্য এই জন্যই রসু সাইসাল্লাম বলছেন যে ব্যক্তি সালাত পড়ে দেখানোর জন্য এই সালাতের নাম সালাত নয় কি শির্ক যে সিয়াম পালন করা হয় দেখানোর জন্য এটা শ্যাম নয় এটা শির্ক যেই দেখানোর জন্য এটা দান নয় এটা হলো শির্ক আদিসটা সেই মুসলিমের অনুকুলে তারপরে এখন এই তৌহিদ তাহলে আমাদের বোঝা দরকার তৌহিদ আমরা তৌহিদের ব্যবহার তৌহিদ প্রয়োগ তৌহিদ বাস্তবায়ন করব যে জিনিসটা সেটা হলো এবাদত এটা বুঝি কিন্তু তৌহিদই যদি না বুঝি তাহলে তো আমার আবাদতেরও কোনো মূল্য হলো না অতএব আল্লাহর তৌহিদকে বুঝতে হলে এমনভাবেই বুঝতে হবে যে আল্লাহকে এক বলার এক ঘোষণা করার এক প্রমাণ করার যত দিক আছে সব দিক থেকে তাকে এক জানতে হবে অন্যথায় যেই দিক বাদ পড়ে যাবে ওই দিকেই শির ঢুকবে তহিদ নষ্ট করবে তো এই তৌহিদের দিকগুলো সব যাতে আমরা কভার করতে পারি এই জন্যই আকিদা বিশেষজ্ঞ আলেমগন কোরআন এবং হাদিস থেকে নির্যাস করেছেন সাব্যস্ত করেছেন যে তিন দিক থেকে যদি তহিদকে মেনটেন করা হয় তাহলে আর কোনো দিক বাকি থাকে না এই কারণে এই তিনটা দিককে তিনটা প্রকার বলা হয়েছে এখন যেই প্রকারের জ্ঞান যতটুকু কমে যাবে ওটাই হলো শির ঢুকার দরজা দরজা তিনটা দিক আমরা আগে উল্লেখ করেছি একটা তাহলে রুবুবিয়া একটা পরবর্তী উলুহিয়া আসবে রুবু বিয়া আল্লাহ রব আলিনকে রব হিসাবে মেনে নিতে হবে এই তিনটা দিক আলোচনা করলে যেটা একরা আলোচনা করেছে আসমা ও সিফাতের ব্যাপারে যদি আসমার ব্যাপারে আলোচনা পরে করব আমরা ইনশাল্লাহ সেক্ষেত্রে যখন রব হিসাবে মানতে হবে অর্থাৎ স্রষ্টা আল্লাহ সৃষ্টিকর্তা আর কেউ নেই রুজিদাতা আল্লাহ আর কেউ নেই রুজিদাতা অনুরূপভাবে প্রতিপালক আল্লাহ আর কেউ নেই আইনদাতা আল্লাহ বিধানদাতা আল্লাহ এইগুলো ক্ষেত্রে পরিচালক আল্লাহ এইগুলো ক্ষেত্রে একমাত্র আল্লাহ রব্বুর আলম একক করা অন্য কোন ব্যক্তি বা বস্তু কোনো কিছুকে আল্লাহর সঙ্গে সরিক না করা হলো তাও হেদে এখানে বলতে হয় যদি কোনো ব্যক্তি যেমন আল্লাহ আল্লাহুল হলকো আল আম বলছেন তারি সৃষ্টি এবং তারি নির্দেশনা অর্থাৎ তারি হুকুম চলবে ইনিল হুকম ইল্লাহ বিধানদাতাকে আল্লাহ মূলত বিধান দাতার ক্ষেত্রে এক হিসাবে গ্রহণ করা আবার সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ আল্লাহ রবুল আলমের সব কিছুর রিজিক দাতা এক কথায় এইগুলোর ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমকে এক করা যেমন একটা উদাহরণ দিলে বোঝা যায় যে আমরা সহজেই আল্লাহ রবুল আলমকে একক সাব্যস্ত করা আমরা যেমন দাতা হিসাবে একমাত্র আল্লাহকে মানি আর কাউকে মানি না এতে সবাই একমত অনুরূপভাবে স্রষ্টা হিসাবে একমাত্র আল্লাহকেই মানি প্রতিপালক হিসাবে একমাত্র আল্লাহকেই জানি এবং মেনে নিয়েছি কিন্তু আইনদাতা হিসাবে আল্লাহকে এক বলে জানি নেবা বা মানতে প্রস্তুত নই যদি আমরা এই ক্ষেত্রেও যদি আইনদাতা হিসাবে আল্লাহকে যদি আমরা মেনে না নি আমরা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম তাতে আমরা অবগত হচ্ছিলাম যে মানুষের জীবনে সব কর্মগুলি আছে পৃথিবীতে প্রত্যেকটা কর্মে আল্লাহতালাকে এক বলে মেনে নয় হচ্ছে তৌহুদে রব বিয়েত যদি তার এতে মেনে নিতে কোনো প্রকার সন্দেহ থেকে যায় বা কোনো অস্পষ্টতা থেকে যায় বা তার ভিতরে যদি এরকম কোনো সংশয় বা সন্দেহ থাকে যে এই কাজটি অন্য করতে পারে বা তার দ্বারাও সম্ভব যেমন হতো একজন মানুষ প্রয়োজন মনে করছে আমার কোনো সন্তান নেই আমার একটা সন্তানের প্রয়োজন তো এই সন্তান দিতে পারে একমাত্র আল্লাহ আল্লাহ चाय घाटती ता के लक्ष्य कर सकल नबी के पाठिएफिक रसुल्लान प्रत्येक जरूर निकटे आल्ला রাসুল পাঠিয়েছেন এই বলে যে সকল রসুল বলবেন উবদুল্লাহ তোমরা এক আল্লাহর এবাদত করো অস্তানিবু তাগুত আর তাগুত থেকে বেঁচে থাকো আমরা তাগুতের বিষয়টা আরও সময়ে বলবো কিন্তু এখানে যেটা বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা কাজ মানুষ যেটা করে এর কর্তা একমাত্র আল্লাহ আল্লাহ এটা স্বীকার করে নেওয়ার জন্যই আল্লাহ তালা সকল রসুলকে তার জাতির পাঠিয়েছেন এবং এই কথাটাই ওই হাদিস রসুল বলেছেন যে আবহাওয়ার বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্ল মানুষ জন্মগ্রহণ করে ফেতরা একটা স্বভাব মানে তাওহিদ মানে একাত্মতার ওপরে তার ভিতরে আল্লাহকে এক মেনে মতো ক্ষমতা দিয়েই আল্লাহ তাকে সৃষ্টি করেন প্রত্যেকটা কাজে ও কর্মে অল্প সময়ের জন্য আপনাদের কাছে ছোট্ট একটি বিরতি চাচ্ছি বিরতির পরে আবারও আমাদের আলোচ্য বিষয় আপনাদের সামনে উপস্থাপিত হবে ইনশাল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম या या धीकार, धीकार। राज। राज। कार आदर्श जीवन के दिल आलोकित अनेक जीवन के आलोकित करलो मानवतार उपकार अनुष्ठान द्विधा द्वंद मूल्यबोधे अभाव प्रकृत विश्वास अभावेतन जीवन जापन धर्म के भूल तुम धरा धर्म ग्रंथेन धिकार और दायित्व सत्यता बना देख सत्य उन्मोचन प्रति शुक्रवार बुधवार रंगलदेश रे आठटाय भारत पीस टी बांगल्प দেন এবং জাহার নাম হ একটি মাত্র পথ তাহ আল্লাহান জানার জন্য দেখুন सुप्रिय दर्शक श्रोता छोट बिरतिकीन समय थारे अनेक धन्यवाद অতপর যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম তহিদে আলোচ্য বিষয় ছিল জামানকে আহ্বান করবো যে শেখ এর সংজ্ঞাটা আগে দর্শকদের সামনে উপস্থাপন করলে বুঝতে সুবিধা হবে আলহামদুলিল্লাহ তৌহিদের এই তিন প্রকার ছাটাই করা পৃথকভাবে বোঝার জন্য আমাদের সহায়ক ভূমিকা পালন করবে সংজ্ঞাটা যদি সংজ্ঞাটা আমরা নিয়ে নিই তাহলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে পার্থক্য বিষয়টা তো প্রথমে যেটা বলা হয়। তহিদবি কিন্তু রব থেকে আর রব্য যেমন আমরা সুরা ফাতেহায় প্রথম আয়াতেই পড়ি কি আলহামদুলিল্লাহ আল্লাহর পরেই রব শব্দটা এসে একশোর অধিক আল্লাহর নাম আছে একই নাম অনেক আছে একই হাদিসে প্রায় নিরানব্বইটার ঠিকানা পাই এখানে যেটা বলা হচ্ছে যে আলামিন যে বলা হলো আল্লাহ তারপরে আলমিন আলামিন। এই যে রুববিয়া রব থেকে এসেছে আর এর অর্থ হলো এর সংজ্ঞাটা হলো এই রবের কৃতকর্মে তার একত্ব সব্যস্ত করা হলো তহিদু রুববিয়া আর উলুহিয়া হলো মানে আল্লাহ আল্লাহ যা করেছেন পাহাড় পর্বত যত সৃষ্টি আছে যত মাসলুক আছে কর্ম আছে সমস্ত তিনি সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা হিসেবে হায়াত মহতের সৃষ্টিকর্তা উনি তারপরে খালক এই যে তহিদ আছে তাহলে এই দুইটা পয়েন্টে এই তহিদুর যত আল্লাহর কর্ম আছে তাতে আল্লাহ আর বান্দার যত কর্ম আছে সেই কর্মগুলো একমাত্র আল্লাহর জন্য করতে হবে এই সেন্সটাকে বলা হয় যে কথা আছে ব্যক্তিকে চিনতে হলে তার নাম আর কাম এই যে কাম আর নাম আসমা ও সিফাত সিফাত এটা হলো আল্লাহর তহিদের আরেকটা দিক তার নাম এবং তার যত গুণ আছে সেই নাম এবং গুণের ক্ষেত্রে তাকে এক মনে করতে হবে এই জাতীয় নাম এবং এই জাতীয় গুণের সাথে কেউ শরিক নেই অথবা এগুলোর কোনুপ্তি অপব্যাখ্যা আপাতত বলা হলো মানে এই বিষয়টি রাসুল সাল্লাম অন্য হাদিসে স্পষ্ট করে বলেছেন যেখানে মাজ রাজি আল্লাহ রাসুল বললেন যে হালতনা হাক্কুল্লাহ বাদ তার মানে এখানে দুইটা জিনিসি। নিয়ে আসা হয়েছে জি এখানে আরেকটা যেটা বিষয় বুঝতে চাই তাহলে কোরআন এর মধ্যে তো রব সম্পর্কে আলোচনা বহুত এই সম্পর্কে আমরা সংক্ষেপে যে তিনটা পয়েন্টে ভাগ করলে আমরা সুবিধা হবে বোঝার জন্য একটা হলো সৃষ্টিতে আল্লাহ এক এবং এই সৃষ্টিকে রক্ষণাবেক্ষণের জন্য যা ব্যবস্থা আছে তাদের খাদ্য পানি হাওয়া বাতাস তাদের জ্ঞান গরিমা ইত্যাদি ইত্যাদি তাদের সংশ্লিষ্ট অন্যান্য বিষয় হায়াত যে সমস্ত গুণাবলী আল্লাহ নিয়ে আসব। তিনি সব কিছু সৃষ্টি আল্লাহ বলে দিন যে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ তাহলে সৃষ্টির আওতায় আমি এগুলো সব আল্লাহর একত্র বুঝবো আর একটা হলো মালিকানা যা আল্লাহ সৃষ্টি করেছেন আয়ত্ত করার জন্য যদি মুহুস্ত করতে পারি তাহলে এই তিন পয়েন্টে দেখা যাবে তৌহিদ রুবুয়ার সমস্ত হৃদয় এবং দিকগুলো এখান থেকে ফুটে উঠবে সেটা হচ্ছে কর্ম দুটাই পেশ করেছেন আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বললেন হালতদুরা মাহুল অমাহাক্কুল্লেবাদ মজ তুমি জানো কি আল্লাহর হক আল্লাহর অধিকার কি এবং বান্দার অধিকার কি। তখন মাাজ উত্তরে বললেন আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন তার মানে এরকম পর্যায়ে সাহাবিগণ কোনো সময়তেই সরাসরি কথাকে নিজের উপরে নিতেন না কেননা কথার যে ফল কতদূর তা তাদের জানা ছিল না এই কারণেই তারা এরকম পর্যায়ে কোনো কথা নিজের উপরে রাখতেন না তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন হাককুল্লাহ আল্লাহর হক যেটা আল্লাহ মানুষের উপরে রাখেন সেটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ আল্লাহর সৃষ্টির মধ্যে আছে মানুষ সৃষ্টি নর এবং নারী সৃষ্টি ইহা বলি মাই ইসাও ইচ্ছা বন্ধা বানিয়ে দেন এই কাজগুলো আল্লাহর এখন যদি আমি বলি যে না বাচ্চা দিতে পারে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে উভয়ের কর্ম মানে মানুষের কর্ম কি আর আল্লাহ তালার কর্ম কি অত্রহাদিসের দুইটাই মানুষের হক আর আল্লাহর হক ওখানে মানুষের কাছে যেটা আল্লাহ পান সেটা হচ্ছে যে মানুষ আল্লাহ তালার এবাদত করবে এবাদতে বিন্দু মাত্র শরিক করবে না এটা হচ্ছে মানুষের কর্ম যেটা আল্লাহ তালা পান এই ক্ষেত্রে হয়েছে যেটা যেটা বান্দা কেবলমাত্র আল্লাহ এবদত করবে যেগুলো কর্ম আল্লাহ দিয়েছেন সকল কর্মের মাধ্যমে যেগুলো আল্লাহর দ্বারা সন্তুষ্ট অর্জন করা যাবে সেগুলো একমাত্র আল্লাহর কেউ যদি দাবি করে জানতে হবে যে সে আল্লাহর ক্ষেত্রে মানে আল্লাহ রবীন্দ্র বিধানদাতা সবগুলো ক্ষেত্রে যখন অন্য কে শরিক করা হবে তখন রুবের ক্ষেত্রে আল্লাহর তাদেরকে কোন আইন প্রণেতা আছে যারা আইন তৈরি করে তাদের জন্য অথচ আল্লাহ রাবুল অনুমতি দেননি তাহলে বুঝা গেল এখানে স্পষ্ট ভাষায় যে বিধ্বন দাতা হিসাবে কে আল্লাহ যদি অন্য কাউকে শরিক করি এই জায়গায় তাহলে আল্লাহরাবুল আলমের রুবের দর্শকদের যে আজকে এক মানুষ দর্শন বের করেছে যে আল্লাহ রাব্বুল আলমের বাতাস অধিকার একজনকে দিয়েছে তার অনুমতিতে বাতাস হয় একজনকে অধিকার থেকে বৃষ্টির তার অনুমতিতে বৃষ্টি হয় একজনের অধিকার দিয়েছে তার অনুমতিতে আলো হয় মূলত পৃথিবীতে সাতজন এরকম ব্যক্তি ব্যক্তিকে আল্লাহ নির্ধারণ করে রাখছেন তাদের এক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশে তারা করে থাকে এইটা হলো আল্লাহ রাব্বুল আলমিনের সাথে অন্য আরেকজনকে শরীর কারণ সরাসরি আল্লাহ রাব্বুল আলমিনের স্রষ্টা বাতাসের স্রষ্টা কেউ নন না অনুপ ভাবে বৃষ্টি বর্ষণ করার অধিকার কারো নেই যদি কাউকে ভাগ করে দেওয়া হয় যেমন বৌদ্ধ ধর্মে আছে সুতরাং আল্লাহ রাবুল আলমিনের এইগুলোর ক্ষেত্রে কাউকে শরিক করা যাবে না যদি কোনো ব্যক্তি করে এটা তাহলে ওই ব্যক্তি সরাসরি আল্লাহর সঙ্গে সিরিক করলো বিয়েদের একটা গুড় তত্ত্ব আছে এই যে সৃষ্টি আল্লাহকে সুষ্ঠা সব কিছুর সষ্টা মানা হলো তহিদুরের একটা দিক এখানে কিন্তু আর একটা গুড় তত্ত্ব আছে সেটা হলো কি আল্লাহকে যে সৃষ্টিকর্তা আমি মনে করলাম বা বিশ্বাস করলাম আমি যা সৃষ্টি করি তারও সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করতে হবে জি এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুরা সফাতের ছিয়ানব্বই নম্বর আয়াতে বলছেন ওল্লাহমাত এখন যদি বলি যে সব যন্ত্রপাতি মানুষ যদি বুঝতে পারে তাহলে মানুষ বুঝতে পারবে যে এর নাম তহিদ রুব কেননা আলহামদুলিল্লাহ আলমিন আলহামদুলিল্লাহ আলামিন। আল্লাহ বিশ্ব জগতের লালন পালনকারী প্রতিপাল এই আয়াতটাই বলতে গেলে তৌহিদের রবুবি স্পষ্ট করে যে এরিনাম হচ্ছে মূলত তৌহিদের রবুবিদ মানুষকে এটা জেনে নিতে হবে যে সারা বিশ্বে যা কিছু আছে হলো সম্পর্কে অত্যন্ত মনজ্ঞ আলোচনা আমাদের সম্মানিত আলোচক মন্ডলীর কাছ থেকে শুনলাম আসুন এ ব্যাপারে আমরা সব ধরনের ভ্রান্ত আকিদা বিশ্বাস পরিহার করে সঠিক কুরআ এবং ভিত্তিক আলোকে আমরা আল্লাহ সুকে চিনি এবং জানি এবং সে অনুযায়ী আমল করি তাহলেই আমাদের পরকালীন জীবনের মুক্তি হবে মুসলিমিন আল্লাহ।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 أرجو رضاك يا الله أنت الرحيم يا الله هبني أعطاك يا الله أنت الكريم منك العفاء يا الله أنت العظيم يا فيك الرجاء يا प्रिथे भीते ए और थेर शाठीक ब्याबुहर करा हो ले परोकले एर पुरी पूर्णु प्रतिदन पहाचाबे या ऐयुहा ल्दीन आमनू अन्फिकू मिं मा रजखनाकुम मिन कबल अन्यातिया योमुल्ला बैउन फीही वला खुल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 যা সন্তুষ্ট করবে আল্লাহ পিস টিভির সাথে থাকুন আপনার জাকাতো দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফ আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ ক্যালথ আউট রোড বার্মিংহাম ইউকে বি এক পাঁচ শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খেউ এ আর এ দুই দুই টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট মানবতার সমাধান নষ্ট আমরা এই জীবনে বয়স কতটা ইসলামের কাজে কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজের মাধ্যমে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে খুব